বাংলা আটাশতম আগের সাতাশটি দার্সে আমরা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 অধ্যায় কথা ও কাজের পূর্বে আর এর দলিল হল আল্লাহ তাল্লাহ এই বাণী জেনে রাখো আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই সুতরাং তোমার গুনার কারণে ক্ষমা প্রার্থনা করো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 এখানে ইমাম বুখারির উদ্ধৃতির ক্ষেত্রেও দুটো ছোট পার্থক্য লক্ষ্য করা যায় আপনি যখন মূল বুখারির সাথে মেলাবেন তখন এই দুটো ছোট পার্থক্য দেখতে পাবেন এই পার্থক্যের পরিমাণ আসলে খুবই নগণ্য কিন্তু তলিবুল আইনদের এটিও জেনে রাখা উচিত দেখুন এখানে লেখক বলেছেন ওয়া দালিল হু তাআলা কিন্তু বুখারিতে বলা হয়েছে লিকওলিল্লাহি তা দুটো কথার অর্থ একই কিন্তু শাব্দিকভাবেই দুটোর মাঝে কিছু পার্থক্য আছে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 অর্থাৎ প্রচেষ্টার পরিমাপ অনুযায়ী অমরার সব প্রাপ্তি সংক্রান্ত অনুচ্ছেদ আন নসব মানে আপনি কতটুকু চেষ্টা বা পরিশ্রম করেছেন সুতরাং প্রত্যেকে তার প্রচেষ্টা অনুযায়ী সব লাভ করবে তো সেই আইন তখন বললেন ও এটা যদি আমি আগে দেখতাম তাহলে আমার অনেক সময় বেঁচে যেত কেবল শিরোনাম থেকে তিনি এর উত্তর পেয়ে যেতে পারতেন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 আসলে শুধু রলিম থাকলেই এটা সম্ভব হয় না এলিমের জগতের এই মহিরুদের সাথে তাদের রবের এমন কোনো গৃঢ় রহস্য ছিল যা তাদেরকে এত উচ্চ মর্যাদা সম্পন্ন করে তুলেছে ভাইয়েরা আমাকে একটা প্রোগ্রামের একটা সফটওয়্যারের কথা বলেছেন যেখানে ছয় হাজার ইসলামী বই আছে আর সব মিলিয়ে এসব বইয়ের প্রায় বিশ হাজার খণ্ড আছে ইনশাআল্লাহ একটা ল্যাপটপ পেলে তারা আমাকে সেটা ডাউনলোড করে দেবেন বলেছেন একটু চিন্তা করুন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 সুনান আত্মিতিতে আবু হুরের রাজি আল্লাহু তু থেকে বর্ণিত হয়েছে রাসুল উল্লাহ সাল্লাহু আলহু সাল্লাম বলেছেন রোগে আক্রান্ত অবস্থায় যে এই কথাটি অর্থাৎ লা ইলাহা ই বলবে এই অবস্থায় মারা গেলে জাহান্ন নাম তাকে স্পর্শ করতে পারবে না লা লাহ ইহিম অর্জনের পেছনে এত সময় দেয়ার কারণ কি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 কিছু মুফাসির মতে আল্লাহ সুহায় এখানে লা ইলাহা কথা বলেছেন তাদের মতে এই উৎকৃষ্ট প্রজাতের গাছ হল ইহ এই গাছের শেকড় সুদৃঢ়ভাবে স্থাপিত হওয়া হল আপনার অন্তরে লা লাহ ইল্লাহর গভীরতা আর এই গাছের শাখা প্রশাখা হল আপনার আমল যা প্রতিনিয়ত আল্লাহ সুবহান কাছে পৌঁছাচ্ছে এখানে একটি প্রশ্ন আসতে পারে রাসুলকে উদ্দেশ্য করে নাজিলকৃত আয়াতগুলো কি আমাদের জন্য প্রযোজ্য এটি আসলে উসুল আল ফিকের একটি বিষয় এই আয়াতে সরাসরি রাসুল উল্লাহ সাল্লাহু আলিহসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে ফা আলাম অর্থাৎ জানো শেখো এই নির্দেশ কি আমার আপনার ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ এই আয়াতের নির্দেশ আমাদের সবার জন্য প্রযোজ্য রাসুল উল্লাহ সাল্ল্লাহু আলিহাসাল্লামের পর আমরাও এই আয়াতের অন্তর্ভুক্ত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 তবে ইমাম আবু হানিফা ইমাম আহমদ ইমামুল হারামাইন ও ইমাম সামির মতে রাসুল্লাহ আলী বলা আয়াতগুলোতে আমরাও যদি না সামিল না হওয়ার ব্যাপারে সুস্পষ্ট দলিল পাওয়া যায় দ্বিতীয় মতটাই অধিকতর শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে কারণ কুরআনি আল্লাহান হে নবী তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও তখন তাদেরকে তালাক দিও ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্যৎ গণনা করো এই আয়াতের শুরুতেই রাসুল উহ সাল্লাহ সাল্লামকে সম্বোধন করে ইয়া ইউন্নী বলা হয়েছে কিন্তু এর পরেই পুরো উম্মাহকে সম্বোধন করে বলা হয়েছে ইয়া তল্লা নিসা তোমরা যখন স্ত্রীদের তালাক দিতে চাও আপনার জন্য যা হালাল করেছেন আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য তা নিজের জন্য হারাম করছেন কেন আল্লাহ ক্ষমাশীল দয়াময় আল্লাহ তোমাদের জন্য কসম থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন রাসুল উল্লাহ সাল্লু আলিহসাল্লাম সম্বোধনের পরপরই উম্মাকে সম্বোধন করা হয়েছে আর তাই দ্বিতীয় মতের প্রবক্তারা বলেন এই আয়াতে প্রথমে রাসুল উল্লাহ সাল্লাহ আলী উদ্দেশ্য এবং সরাসরি সম্বোধনের মাধ্যমে তাকে সাল্লু আলি হস্লাম এখানে সম্মানিত করা হয়েছে তাকে আর তারপর এই আয়াত উম্মার জন্য প্রযোজ্য দুটি অভিমতি ফ আলাম ইয়া আইয়ুহান নবী ইয়া ইউহার রাসুল এই জাতীয় শব্দগুলোকে কেন্দ্র করে এসেছে যে শব্দগুলোতে সরাসরি রাসুল উল্লাহ সাল্লাহু আলি সম্বোধন করা হয়েছে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 যা ইবনু তাইমিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনাবলির অন্যতম এভাবে গোটা পৃথিবী চষে তিনি সাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমাহুল্লার রচনাবলী মোট সাঁইতিরিশটি খণ্ডে সংকলন করেন যা আজ আল ফাতোয়া নামে সুপরিচিত আবদুর রহমান ইবনু মোহাম্মদ ইবনু কাসিমের ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবদুল্লাহ ইবনু জিবরিন হামুদ বিন উকলা আশু আইবি এবং আব্দুল্লাহ ইবনু ফ্রাইয়ান আপনাদের সবার পরিচিত সাইখ হামুদ বিন উকলা আশু তার পালক পুত্র ছিলেন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 তিনি ছিলেন আমার ও আমার বাবার শিক্ষকদের একজন আল ফাতাওয়ার পাশাপাশি ইবনু কাসিম ওলামায় নাজদের ষোলো খণ্ড বিশিষ্ট আর দুরারসুন সংকলন করেন ইবনু কাসিমকে নাজদি দেওয়ার একজন ইমাম গণ্য করা হয় উসুল সালাসা নিয়ে আল হাসিয়া নামে তার রচিত প্রায় একশো পৃষ্ঠার একটি ছোট ব্যাখ্যা গ্রন্থ আছে এত দিন আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করেছি ইবনু কাসিমের মতে সেটি উসুল সালাসা পুস্তিকার অন্তর্ভুক্ত নয়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 কারণ এই পুস্তিকাটি শেখার পেছনে আমরা প্রচুর সময় ব্যয় করি আর এই ব্যাপারগুলো যদি উল্লেখ করা না হয় বিশেষ করে ইংরেজি বা অন্যান্য অনারব ভাষার ছাত্রদের মাঝে তাহলে একসময় এই তথ্যগুলো হারিয়ে যেতে পারে অনেককেই দেখবেন শেক্সপিয়ার কিংবা অ্যাডগের অ্যালান পোড় মতো লোকের লেখা নিয়ে অর্থহীন গবেষণায় বছরের পর বছর ব্যয় করে এর পেছনে তারা পুরো জীবন পার করে দেয়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 अल्लादुल्लि अध्याय मध्य प्रथम अध्याय आलोचना शेष करी पर्वे द्वित अध्याय आलोचना शुरू करब इन शे बार्लाकूम अल्लाहअ सईदीना मुहम्मद वसल्लीम असल वरम्ला वरक ऑडियो सरिजट बीगुल्न भिजिट कर मुबास मीडिया डट कम स्लैश मुबास